এলাকার যিনি চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে নামাজের অনুমতি আপনাদের কাছ থেকে নামাজের অঙ্গীকার নিয়েছেন আলহামদুলিল্লাহ যারা ইসলামী শরীয়ত কে বোঝেন ইসলামী শরিয়ত মোতাবেক মানুষকে চালানোর চেষ্টা করে আমরা মুসলমান মুসলমান দাবি করে কি করি জঙ্গিপোনা সন্ত্রাসীপোনা বিভিন্ন রকম হট্টগোল ফিতনা ফসাদ একশো একানব্বই এবং দুইশো সতেরো দুই নম্বর সুরা দুই নম্বর সুরা আর আমার নবী বললেন যে ব্যক্তি ইচ্ছে করে কোন মমিনে হত্যা করে সে কাপের হয়তম অপরাধ ফিতনাফাদ সৃষ্টি করা তাহলে ফিতনা ফাঁচা সৃষ্টিকারী কতদূর নিচু চিন্তা করতে পেরেছেন বর্তমান সমাজে ফিতনা কিছুতে হচ্ছে না শুধুমাত্র আমল নামাজ পড়বেন রোজা রাখবেন হ্রাস করবেন টাকা দিবেন ভালো কাজ করবেন মন্দ কাজ সারবেন দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কাজ করবেন না দেশ জাতি ইসলামের উপকার হয় এমন কাজ করবেন হালারের মধ্যে থাকবেন সুদ ঘু জা দি খারাবি যাবেন আজকে যতদিন যাচ্ছে তত এক একটা করে ধর্মের নামে দল বেরোচ্ছে এরপরে তার মধ্য দিয়ে ফেতনা শুরু হচ্ছে আপনারা কি বুঝেন বাংলাদেশে এই বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ সাবকন এই দেশটা কি মুসলমান দেশ ছিল না হিন্দু দেশ ছিল হিন্দু দেশ ছিল না হিন্দু হিন্দুদেরকে কলেমা পরে মুসলমান বানাইছে যারা মাত্র একশো বছর আগে প্রতিষ্ঠিত ধর্মের নয় হাজার বছর ধরে যে প্রতিষ্ঠিতা এসেছিলেন বাংলার জমিনে পরান শাহজালাল শাহরানি জনপুর রহমায় যত হকানি অলিয়া উলিয়াস খানজাহান রহমতুল্লাহ তারা বাংলার জমিনে সে হিন্দুগুলোকে কলেমা পড়িয়ে পরে মুসলমান বানিয়েছেন তাদের ইসলামে পড়া ছিল না তাদের ইসলামের মানুষ খুন ছিল না তাদের ইসলামের ধর্মের নামে হরতাল হয়নি লংমার্চ হয়নি তাদের ইসলামে ছিল খেলা বলুন বুলুর সুবহান তাদের ইসলাম অত্যন্ত সুন্দর মুরাজা ছিল আছে থাকবে ঠিক না সব আছে কিন্তু ফেতনা কখন দিন শুরু হলো মাত্র এক বছর কয়শো বছর अपना देखे कष्ट दीची आलोचना गल्प एक तो शुद्म इन दल्थे दल्लासा बरम्मी हसले आनंद लागू सुनते मजा लगे अपनी जो दल स्वार्थे कूकुर मत बाहर इसलम को दल लीज दे ইসলাম কোন দলের নয় ইসলাম কোন ব্যক্তির নয় এই অন্তর থেকে তার জীবনের গুণা মাফ হয়ে সে জান্নাতি মানে শুয়ে যাবে সুতরাং ইসলামটা কি এভাবে নেবেন না ভাই জান এরকম নয় আসুন আমরা একটু অত্যন্ত গুরুত্ব সহকারে একেবারে পরিপূর নিউট্রাল ভাবে ওয়াজ গুলি শুনবো দলের সাথে আপনি আমার কথাগুলি মধুর মতো মিষ্টি থাকবে কথা কি বুঝতে পেরেছেন কি দলের সাথে শুনবেন না আল্লাহর সন্তুষ্টের জন্য শুনবেন হাত তুলে আমার আল্লাহকে দেখান নারায় থাকবি আমি কোন দলের নই রাজি আছেন তো শুনতে শুরু করবো অহি ও ত্বানো অলহি ওন ও দু সরি আং খুশি না يأتي أعمالنا من يهد الله فهو المهتد ومن يدلل فلن تجد له وليا مرشدا হু ইনসদ্যদন ও সনদন ও হীবন ওহম মদন আপ ওদ والشراجا منيرا فقد قال سلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وكنتم مؤمنين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقلوا رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترك أمتي على ثلاث وسبحين وفي رؤية أخرى من الله كلهم في النار إلا ملة واحدة قلوا من هي يا رسول الله يا الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي او كما قال الرسول الله صلى الله عليه او ابو داود ذكر مجو مسکات مرکات اثر ماتل احوج ترمذی وطلب بطلا احوج مسکات میرے قدس ترمات مسنادی عبدالرزاق مصنف بن ابي شیبہ متمم علی مسند احمد بن حنبل و قین ذلك خمسون کی کتابن صحیحہ اور پھر میں ترک راپی مسلم احمد بن حنبل و قین كمسون قداما سيحا عن أبيه رائرة رضي الله تعالى قال قال رسول الله صندته عليه وسلم يكونوا في عاكر الزمان تدالون كذابون يتونكم الأحاذف لما لم تسمعوا أنتم على آباءكم وإياكم وإياهم ولا يفتنونكم ولا يدلونكم أو كما قال رسول الله صلى الله <سؤال> عليه وسلم في روايه الكرايم الكاري مسلم بيت الاري بيت الاري امه تل قاري شذ الشريقه السلوباري بجير 8 سنه ميدان كتبنا ثار مسند عبد الرزاق و بناء ذلك عن انس بن مالك النبي لا يؤمن احدكم حتى اكون ابا الى من والديه أجمعين وهم اتفقون عليه وفروا يتركوا المسلمين عن ماله ونفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم that means Michael it's my open challenge nobody can believe until you must love me from your father and your mother and your sister and your brother and your son and your daughter and all other family members and all other from this world and life nobody can believe speaking of our soul in Bukhari volume 1 at number 7 Muslim number 7 Mishqad volume 1 at number 12 in Arabic medium my Russell Park salallahu alayhi sallallam is picking oh be diverse by speaking of forget the soul Muhammad Rasulullah salallahu alayhi sallallam I don't like speaking of Allah it's maybe he that means Quran Sharif or it's maybe you get a method of mentality it's speaking from the fact I actually number three and four and in Suratul Natam at the part of 27 so number 15 Quran Sharif Makkia my last not our guitar is picking oh be diverse I speaking or forget the soul of Muhammad Rasulullah <laughs> Sallallahu Alaihi Wasallam ideal as or like speaking of Allah it's maybe means, or it's maybe he's an exceptional person and from Allah without all master in this world and he's an exceptional and ideal master of all guests and this from population to death, man, no doubt it's speaking of Allah ayat sharif number 3 and 4 and 5 in surat al-Najam at the part of 27 so number في كتاب القران الشريف مكي او امان عن الحر انه الا وحي ان ح علم شديد মুসলমান মেরে নবী পালসুকাত নী মুজসম মেরে নবী পাখির মেরে ہے কানেকট হ সহ কৌল মেলা সুরত কি সহ কৌল শরীফ নাম্বার দশ সুরত কী কৌলাই ইন্নাই و في كلامه المجيد وفرقانه الحميد للشانئ اجتت سيد المرسلين والصلاه والسلام على النبي محمد رسول الله صلى الله عليه وسلم هي سوره الاحزاب آمروا ومخبر ا حزب بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يوصلون দিনু সল অলি সল্ল তসলিম অল্লা সল আল wali sayyidina nawabi dirshan hai durd sala mein o mushlim দুশ্মনি কেন বুঝিন এখন নবীজি ও মের মায়া কদিন শুনার dawala ali akhiri nabi মহ মিলিত ভাবে দর করেন সকল ফ্রেস্তা ও স্বয়ং আল্লাহ রব সুর সবাই ভিতরে আসেন সোনা ভাই আসেন ভাই আপনারা একটু সামনের দিকে চাপেন সবাই চামেরা ভিতরে আসছেন কুয়াশা পড়ছে তো বাইরে অনেক লোক আপনার অনেক কষ্ট হচ্ছে ভিতরে আসেন ভাইরা সাই হদি জিবেন তরোধ পড় জিল হসটি গোনা মাফ আল্লাউ নীশিয়ান্লাড মহাম দুর্পারে মোসা জুতা জিও ওনার জুতা মোবার ধুল আল্লাহ আরোষ ধু তৈমা পড়লে আল্লাহ কল্প পরিষ্কার করে দেন সে ব্যক্তির গুনা মাফ হয়ে যায় পবিত্র হয়ে যায় সবাই পড়ুন আর করলে আল্লাহ কল্পকে পরিষ্কার করে দেন আল্লাহ বলেছেন বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকবে থেকে আমি আল্লাহ সত্তর বার বলি হে বান্দা আমি তোমার পাশে হাজির আল্লাহকে ডাকুন Al-Lala Al-Tilaha Il-Allah Nekehu Mabud Allah Sara Nekehu Kholik Allah Sara Nekehu Malik Allah Sara Akasir Malik Jai Allah Juminer Malik Shay'Allah La ilaha illallah La, Allah, Allah, Allah. La ilaha illallah Subhanallah Walhamdulillah স বীর মাফে পল বৈরুল্লা মোহাম্মদ চল পড়ুন হয়ত নী নী দে পড়ুন রসুল দল রসুল সাল পড়ুন বেমে সল ন সাল এলাহা ল এ আয়াত মনসুখ করার কোন আয়াতি হাজির নেই আয়াত শরীফ নম্বর চল্লিশ তেত্রিশ নম্বর সুরা বাইশ নম্বর পাড়ার প্রথমেই মহানাল্লার বাণী হিসাবে আমার নবী হলেন কোরআন শরীফে যদি দলিল থাকে তাহলে আর হাদিস দরকার নেই সোভান বলেন কোরানে হুবহু যদি না পাওয়া যায় তাহলে হাদিসের দলিল যথেষ্ট ঠিক না হাদিসের দলিল আছে আর কোন এজমা কি আছে সুযোগ নেই দরকার তো নেই সুযোগ নেই হাজিরা খন্ডন করতে গিয়ে যদি পারেন আমি আজকে এখানে আপনাদের প্রথমে বলছি ফেতনা করবেন না সমাজের মানুষকে ধ্বংস করবেন না ডক্টর আশরাফ সিদ্দিক আজকে আপনাদেরকে বলে যাচ্ছে আমি যে কথাগুলি বলছি কোরআনের ডকুমেন্ট দিয়ে সে কোরআনের ডকুমেন্ট খন্ডন যদি কোরআন দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা হাদিয়া দেব পাশাপাশি আমি তওবা করে আপনাদের মুড়ি ধবো এরপরে আর কোন গল্প আছে আর কোন গল্প আছে ফিতনা করবেন না আয়াতগুলি খণ্ডন করবেন সেই ব্যক্তি হয়ে যায় কন্যা আমি আপনাদেরকে প্রথমে বলছি যেহেতু আল্লাহ বলেছেন দরিল দিতে কি দিতে বলেন জোরে বলেন কি দিতে কোরআন শরীফের সুরত দেখানী ফের সুরত বকার তারপরে সাতাশ নম্বর সুরা বিশ নম্বর সুরাতায় অবতীর্ণ সুরা আয়াত শরীফ নম্বর চৌষট্টি আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানের জীবন চলার পথে যদি বলতে চাও দলিল যে কোনো বিষয় তুমি সাবেত করতে চাও তোমরা দলিল পেশ করো আল্লাহ বলে এটা আমার হুকুম ইটস মাই অর্ডার আমার সাথে ইং তুমি মুখস্ত করেন অথবা আমার নেটওয়ার্ক করবেন জঙ্গি সন্তি সুন্নি ওয়াজ ডক্টর আশতা বগুড়া সব ওয়াজ পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে আমার যায় আপনাদের সত্য অথা জানিয়ে দেওয়ার জন্য আমার পকেট থেকে কারো জরুম নেই ভালো লাগলে মানে নেবেন না ভালো লাগলে আপনার কোম্পানি আপনি পড়ে থাকেন দেখা হবে আল্লাহর কাছে ফাইসালা হবে কি উদ্দেশ্যে ইসলাম মানার দাবি করেছিলেন ফিটনা ফাঁসাদ নেই আরামে আমার দায়িত্ব বলে দেওয়া ঠিক না আমার দায়িত্ব কি লাগলে নেন না লাগলে আপনি আল্লাহর কাছে দিবেন আমার কোন সমস্যা নেই আমাদের দায়িত্ব কি অবা আলাই না স্পষ্ট ভাবে সত্য মিথ্যা করে মানুষের কাছে বলে দেওয়া এরপর আপনি মানেন না মানেন যদি আমার কোম্পানির মধ্যে যদি ভেজাল থাকে আমি যেহেতু আপনি আমরা আপনি আমাদের কাছে খারাপ কাজ করতে গেলে চেয়ারম্যান সাহেব সহ ওসি প্রশাসনের ভাই যত কষ্ট না পায় তার সে অনেক বেশি কষ্ট দেন যদি ডক্টর আস্তফ সিদ্দিক মা ফেলে আসে ব্যাপারটা কি কি হয়েছে এই সমস্ত ভাইগুলো কি কোনোদিন যা কান দিছে কিন্তু কোরআনের মা হলে কান দেন কেন কেন কাঁদেন কারণ হারাম কাজ সারা দুনিয়ার মানুষ হারামে টুটে যাক সারা চরিত খুলে যাবে দেন কেন কেন ফতোয়া দেন আমরা মিলাচ্ছি আম করি আপনি করেন না আপনি ঘুম পাবেন ঘুম পাবেন কিন্তু ফতোয়া দিবেন না ফটোয়া দিলেই বুঝবেন আপনি কোরআন শূন্য অস্বীকার করেছেন যায়েস তা বলতে হবে आखिर नबी नाजायज प्रश्न आसबें नलम फैसला आसबें ना, ना, ना, ना, ना, ना करें क्या हालाली थे যা আমার নবী হারাম করেছেন আপনি সারা জীবন মানুষ ভুল করে যদি হারামে ডুবেও থাকে ওটা মানুষের ভুল কিন্তু আমার নবীর দেওয়া হারাম হারাম আর ইসলাম কম হবে না জেনে বলুন শুভানিত পারা আয়াত মানো করার কোন আয়াত নাই হাদিস নাই আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি সৃষ্টি করেছি আমি জানি আমার নবী কি আয়াতটা কি আমি বানালামনি সরল অর্থ সরল অর্থ মুখস্থ করেন আরেম ভাইরা দলের স্বার্থে পাকা হবেন না ক কদের কদ যা হলো মাঝি ইস্তেমারিম যা আসলেন তিনি একজন পুরুষ কুম তোমাদের নিকট মিনাল্লা আল্লাহ পক্ষ থেকে নুরুন না শুধুমাত্র ই হুদিনা সারা প্রটকল দুনিয়ার মানুষ নামাজ পড়ুক রোজা রাখুক হস করুক ডাকাত ভালো কাজের মধ্যে মজগুল থাক এ আমল আমল তো কবুল হবে ইমান থাকলে নবীজি প্রেমের নাম থাকলে বেতন হয় আপনার চাকরি আছে যদি সপ্তাহে একদিন ছুটিও খান তাও বেতন ঠিকই আছে মাসে তিন দিন কেজুয়াল ছুটি তাও বেতন ঠিকই আছে কে ভাই আমার মা বোনেরা মাসে সাত দিন ছুটি খায় তাও মামুনদের বেতন ঠিক আছে কারণে মসজিদের যে কোনো মুহূর্তে আপনার বাড়ির আসবে ও বসির উদ্দিন বাপ সল এখন কবরে যাই কথা কোন না কেন বাড়িতে আসে যে কোনো মুহূর্তে আসবে এই মাত্র আমার টুক করে শব্দ করবেন এখানে হাসপাতাল যেতে পারবেন না ডেট বডি হয়ে ফিরে আসবেন এই জন্য সময় আছে এখনো নবীর দুশমনি বাদ দেন নবীর নামে মাল খাবেন নবীর নামে মাদ্রাসা বানাবে কষ্ট হচ্ছে না ওয়াজ কিন্তু শুরু হচ্ছে কেবল রাগ করতেছেন রাগ করেননি তো রাগ করেন না সেই তো করবে রে ভাই যত দিন যাবে তত ফেট না পারবে বাংলা কথা বলবো আরবি কষ্ট হচ্ছে নিউটাল নিউটাল হয়ে শোনেন আর যদি লেজ হয়ে শোনে কুকুরের লেজ এইরকম ও যদি ঘি মারেন পিছলে যাবে যদি তেল মারেন পিছলে যাবে ভাসবেন না আমি হাসার জন্য বলছি না যেটায় মারের পিছলে যাবে কারণ ও তো সে সোজা হওয়ার জিনিস নয় কি কথা হচ্ছে সোজা কখন হবে যখন কুকুর কোনো কুকুরের কাছে গিয়ে হয়। ও এখন উপরের দিকে দিকে লেজ ঘাউকে সার তুই বস মারিস না এরকম দেখছেন কুকুরকে দুর্বল কুকুরকে কে দেখেছেন যেটা এতদিনে কেউ সোজা করতে পারেনি এখন একটা কুকুর আছে ঘাউ মারছে ও এখন উপরের লেজ নিজ গেছে। কুকুর ইচ্ছা করে ব্যয় করে রাখে সুতরাং যারা বুঝতে চায় না এরা জানে এরা বোঝে মন খারাপ করতেছেন সম্মানিত ভাইরব কোরআন বোঝার চেষ্টা করুন ডাইরেক্ট আমি অর্থ করে দিচ্ছি তাপ সির যদি করতাম তাহলে বলতেন হুজুর আপনার দলের পক্ষে নিয়ে যাচ্ছেন আমি আপনাকে পায়া হাতে বলবো শুধু অর্থগুলি শোনেন সহজ ভাষায় কদি যা আহ তোমাদের নিকটে এসেছেন তিনি একজন পুরুষ হুয়া জমির হুয়া মানে তিনি তিনি কোরআন নয় তিনি নয় নয় তিনি তিনি হেদায়েত হেদায়তেন ওই নূর নবী যে মাধ্যমে আমার আল্লাহ কিতাব কোরআন নাজিল করেছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা আমি করবো না আমার কোনো মুরব্বের কাছ থেকে ব্যাখ্যা নিতে চাই না আমার আল্লাহর কোরআন এর ব্যাখ্যা সাহবাহাম যা করছে তা কি নেবেন tanbir fe miki ase tafsir abdulllah ibn abbas radi allahu ta'ala anhu abdulllah ibn abbas huwa ra'isul mufassirin abdulllah ibn abbas is the principal and head of all mufassirin from father to dad man no doubt it's speaking of rasul pak sallallahu alaihi wasallam miskatul riqat satnamat ek satna mai rasul pak sallallahu alaihi wasallam speaking abdulllah ibn abbas huwa ra'isul mufassirin dunya muslimana ami aakhir nabi muhammadur rasulullah sallallahu এই জন্য আব্দুল আব্বাস যদি আল্লাহ উত্তান যখনই ব্যাখ্যা করতেন ও ব্যাখ্যায় কোনো সাহাবিও হাত না উল্টা পাল্টা করবো পরিষ্কার نور یعنی نور محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کما قال اللہ تعالی فی کلامی المجید و فرقانی الحمین ہی صورت قد جاکم من اللہ نور و کتاب مبین ہی آدھی العیت کتاب مبین یعنی الفرق بين الحلال والحرام قرآن شریح আমি আব্দুল্লাবিনের ব্যাখ্যাটা শুধু আরবিতে বলে দিলাম অর্থ হচ্ছে নাম নুর সৌরমুব কিতাবিন হচ্ছে কষ্ট হয় আপনাদের আমি আবদুল আব্বাসের তাফির বললাম আবদুল আব আব্বাসের তাফির পরে আর কেউ তাফসিল করার হিম্মত আছে তাহলে আমি ওনারটা না এখনকার এই ডার ব্যাটারিটা নিব বুঝতে অসুবিধা হয় আপনাদের আবদুল আব্বাসের তাফির কেন এবং তাও কারণ আছে حسننا করুন আন আব্দুল্লাহ ইবনে আমর বিআল্লাহু তাআলা নহ কালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতি আলা তায়াতনি ওয়াস আফ্রিকা আফরুাতুল উরাম বিল্লাহ কুল্লুম বিন নার ইল্লা মিললাত ওয়াহিদা ক্বাল উমানিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি একটা নয় দুইটা নয় একশো পাঁচটি হাদিসের কেতাব আল্লাহ বলেন অল্প সময়ের মধ্যে আমারা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে ফেরকা হয়ে যাবে দল হয়ে যাবে ধর্মের নামে সের নামে নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে সব করবে কোরআন পড়বে কোরআন পড়াবে হাদিস পড়বে হাদিস পড়াবে সাইকুল হাদিস দাবি করবে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা দাবি করবে चोक बंदूम पात सब जानना এই যে মুসলমান ভাইরা ইয়া নবী আর বললে সেরে হয়ে যায় কিন্তু আমার নদীকে সবাই কালাম সারা জবিন ইয়া নবী বলেছে বুঝতে অসুবিধা ওমান হিয়া ওমান হিয়া জান্নাতি দল কোনটা বন্ধু কোন দলটি জান্ন আমার নবীর ডাক ছিল ইয়া যাবের ইয়া আবদাল ইয়বা আমার নবী সাবিদেরকে ডাকতেন ইয়া বলে নবীকে সাবিরা ডাকতেন ইয়া বলে একমাত্র আমার আল্লাপ আমার আল্লাহ বুঝতে অসুবিধা হয় আয়ুহান আমার আল্লাহ যখন কাউকে আয়ু হলী যত জায়গায় আমার আল্লাহ ডাকেন আয়ু হা বলে দেখেন আর যত জায়গায় আমার নবী দেখেন ইয়া বলে দেখেন যত জায়গায় সাহাবি ডাকেন ইয়া বলে দেখেন যত গাই উম্মত থাকবে ফুলফুরা মদিনা পুর দয়নাপুর সরসিনা কাদেরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া যত রকমের ওলি আওলিয়া सिंगार গারি যত দরবারে আওলিয়া কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতের সাথে মিল রক্ষার জন্য ইয়া নবী বলে যাবে আল্লাহু আকবার নবী আমরা ইয়ানবী বিনা দুলিল ডাকি না বিনা দুলিল ডাকি ইয়ানবী বলে ডাকতেই থাকবো ডাকতেই থাকবো কারণ কে দেখেছেন নবী। কষ্ট হতে পারে যারা ইয়ানবীর বিরোধী তাদের পায়ে হাত দিব আপনার ভিতরে হয়তো গুদগুদ করতেছে ইয়া নবী ডাকছে নবী সামনে ছিল তাই এখন তো নবীর সামনে নাই কেমন ইয়ানবী বলবো প্রশ্ন ঠিক আছে না প্রশ্ন করতে হবে না শুধু উত্তর গুলি নিয়ে যাবেন এসে যাবে সব উত্তর হয়ে যাবে আমাক দেওয়া লাগবে না ইনশাল কষ্ট হচ্ছে সময় অল্প কিচ্চা কাহিনী বলবো না দরিল দিব যদি কিচ্চা কাহিনী শোনেন তাহলে কিচ্চাই চার ঘন্টা চলে যাবে শুধু তরিল নিয়ে যান ইবেন তো শুনবেন সাকারাতে মত না সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিত্রের পানি দিলেন সাহেবদ না কাউ সারের পানি দিলেন সাহেমদিনা ভালো যদি বাসতে হয় নদীকে বাসুন ভালো যদি নবী তরা নিা নবী বাঁচানিওয়ালা আল্লাহর হুকুমে নবী জাহান্ন থেকে বাঁচানিওয়ালা আল্লাহর হুকুমে নবী কেয়ামতে বিপদ থেকে তরা নিা ভালো যদি বাসতে হয় নবীকে বাঁচুন ভালো যদি একবার যদি বখারির হাজিস একবার যদি নবীতিদার নসিব হয়ে যায় যাহান নাম হারাম হয়ে জঙ্গাত অজীব ন পার নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া ও পার করিবেলাভ পার কেয়ামতের থাকিবেন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন নবী প্রেমিক উম্মদের পার করিবে আল্লাহ পরে আমার আল্লাহ আমার মত শ্রেষ্ঠ আমার নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি ছয় নম্বর পাকে কয় নবের দোষ মণি বিমান খুঁড়া বা করা আটানব্বই আয়াত কয় ওই নবেদের ভালোবাসা ওই নবের ওই প্রেমে সবাই জীবন দিয়ে দিন ভালো যদি বাসতে হয় যদি কষ্ট হয় ভাই বলবেন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন হুজুর তখন তো নবীর সামনে ছিল নবীর সামনে যাবের যাবের সামনে নবী যার ইয়া বলেছেন এখন তার কয়ে যে লাইট গুনি কয়েক আমি দেখি না তুই দেখিস কেমনে কি ঠিক না কেন। আমার নবী হলেন নূর যার শোক আছে সে নূর দেখে কানা কি দেখে আমি তো বেদাত না ঠ্যাংই নাই খোড়া ও দাঁড়াবে কেমনি কি না। ও খোড়া পোস্টাক খোড়া দাঁড়াতে পারে ও কাঠায় পরে থাকবে থাক আপনার ঠ্যাঙা সব দাঁড়াবে চোখ আমার আছে আমরা দেখি ঠিক না দেখেন কিভাবে দেখেন দলিলাম ইয়া এ ইয়া বললেন কেন কবরবাসীকে আবার সামনে দাঁড়িয়ে আছে এ মুন্সী ধরা বেছে কবরবাসীকে সালাম দিতে গেলে তো কবর সামনে থাকতে হয় না খলো না আর চিন্তা হয় নবী সামনে আসে আছে। বড় মন কষ্ট পায় নবীক ভেজাল কেন মানে মানে আপনি নবীর দুশ্মন আব্বা আপনার উপরে সালাম আপনার বাপ কি আপনার সামনে দাঁড়িয়ে আছে তাহলে ইয়া বলেন কেন বলেন এখানে ইয়া বলেন না এর তো নবীর সোননাথ সুমানা পড়বেন না ধরে যুক্তি নয় তর্ক নয় ভালো করে বুঝুন তিন শত চল্লিশ পৃষ্ঠা ১০ লাইনের পরে হাদিস আমার নবী পাক বলেন সারা জগত আমার আল্লাহকে এমন ভাবে দেখার যেন গোটা জগত আমার হাতের তালুর ভেতরে মতো হয় তার গোটা জগতে নবীকে আলাদা ভাবে যেতে হয় না গোটা জগতের সামনে নবী উপস্থিত না সুহার আল্লাহ বুঝতে অসুবিধা হচ্ছে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে যান জীবনে তো উত্তর পাননি মিশে গেছে লিখছেই কই দেখ আপনারা রোজ আপাক খুঁজে দেখেন নবীর কোন হার হাডেও পাবেন না আর আপনাদের এই যে রংপুরে কি বললো ঘুগু মুন্সি বললো ঘুগু মুন্সি বললো বছর পর তার লাশ পাওয়া গেল কর্তা প্রতি বছর পর লাশ পাওয়া গেল ঘুগু মুশি যা আছে আর বলো ও মুসলমান সোনার ভাই আমার নবী নিয়ে এত না সোনা ভাই আমার নবীকে এত টানেন না আমার নবী ব্যাপারে আল্লাহ বলেছেন ওরফা না আপনি শুধু নন আপনার শরীর মুবারক শুধু নয় আপনার পা মুবারক নয় আপনার পায়ের নিচের জুতা মুবারক নয় আপনার জুতা মুবারকের আমার আর জমিনকে আমি আল্লাহ ধন্য বানাল আমার নবীদের পা মুবার ধুলি মুবারক দিয়ে আর সে ধন্য করেছে আরো সে আজিমে ধন্য হল সাত আট বছর বুঝতে পারলেন না কেমন একটা গাধার মাথায় যদি বোঝা দেওয়া হয় কেতাবের বোঝা কোন কেতাবে কি আছে গাধা বোঝায় টান এই বাম এবং এবং আল্লাহর আপনি বুখারির আমার নবী সাতাশ বছর মেরাজ ঘটালেন করলেন সব কমপ্লিট করে সে দেখতেছেন যেখানে তিনি অজু করে উঠে গিয়েছিলেন সে অজুর পানি এখনো টপকে যাচ্ছে আমার আল্লাহ কি বোঝাতে চাইলে আমার জগতের মানুষেরা তোমাদের সমস্ত রহমতের নবীদের হিমাবতি করে আমার নবী পৌষে দেখতেছেন অজুর পানি করে যাচ্ছে তার মানে বোঝাতে চায় গোটা জগৎ ঘুরতে আমার নবীর এক সেকেন্ড প্রয়োজন হয় না নিচের খবর বোঝা যায় ভাত হয়েছে কিনা মুখস্থ করে রাখেন কথাগুলি সোনার ভাইরা কষ্ট দিচ্ছি আমার নবী সামনে নাই তাই সালাম নবী করে দেওয়া আচ্ছা তাহলে নামাজের মধ্যে দিচ্ছেন নামাজের মধ্যে যদি নবী কি আপনার উপরে সালাম বলা যায় নামাজের বাইরে কেন বলা যাবে না ইয়া নবী বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আচ্ছা আমি ওই আয়তের মেস ডাক দিয়ে একটা সবাবেন বলি আল্লাহর বন্ধু ঘর থেকে মদিনাজ শরীফে হিজরত করলেন হিজরত করার পর হিজরতের পরে আমার নবীলামকে মিনার বাহান্ন ইহুদি আমার নবী কে ঘেরাও করে ফেলল কয়জন ইহুদি এই মাত্র আমার নবী ফিরদের ঘের ঘেরাও কে কমপ্লিটলি ঘেরাও কে কেন্দ্র করে আমার লবি তাদের সামনে দিয়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরেও মদিনায় ইহুদিরা শান্তিতে থাকতে দেয় না তারা আমার আপনাকে ঘেরাও করবে আর আপনি শুধু কষ্ট পাবেন তা হতে পারে না ও আমার বন্ধু এই বাহান্ন জন কাফিরকে আমি আল্লাহ আপনার খাদেন বানাতে চাই खेम बना घेरा खादेम हार् मार्ल्ला सामने दिखे जा আমার নবী ভয় পায় না বলুন আল্লাহর বন্ধু সামনের দিকে এগিয়ে যান আর পিছনের কাফিল্লা ঘেরাও অবস্থায় রবির সামনের সামনে সাথে সাথে যায় মরুভূমির যত যতদূর পর্যন্ত তাকায় ডান দিকে সীমা যতদূর যায় যত দূর যায় ততদূর দেখে শুধুমাত্র ফুলের বাগান আর ফুলের বাগান বাম দিকে তাকায় ফুলের বাগানেরা যেই জমিনে যেই জায়গাতে কোনো গাছ জন্মায় না এখন তোরা চিন্তা কর কোন নবীকে ঘেরাও করছিস এটা সোহান আল্লাহরে আমার নবীকে করে কাফিল্লা চিন্তা করতে লাগে একজন আরেকজনকে বলে ব্যাপার কেরক গতকালকে কেন আজকে সকাল বেলা এই মরুভূমিতে ঘুরেছি কোনো জায়গায় লতা সবুজ কোন পাতা নাই আমার আল্লাহরের বন্ধু আলাই ওনারাইজেদুল নবী ফুলের বাগান গাছ আছে তো পাতা নাই গাছ থাকলে তো পাতা থাকবে থাকবে না কিন্তু পাতা নাই ব্যাপারটা কি বুঝলাম না সবাই শুধু চিন্তা করে একজন আর একজনকে জিজ্ঞাসা করে আরে ভাইনশী ভাইয়েরা আপনাদের পায়ে হাততে বলি ভাই নবীর নামে খাবেন নবীর দুশ্মনী করবেন আল্লাহর কম করে বলি নবীর দুশ্মনী করো না তোমাদের খাওয়ার অভাব হবে না জীবন তারা স্বীকার করে চল্লিশ বছরের ওহিনাজ ৪০ থেকে তেষট্টি কয় বছর হলো এই তেইশটাকে স্বীকার করে তেইশের বাইরে আর কোন অংশ নবীর মানা যাবে না এটাকে সিরাতনী বলা হয় এটা কি কি বলা হয় তেইশের আটে উনচল্লিশ পর্যন্ত নবীর কোন আদর্শ মানা যাবে না এটা তাদের ভাষা আমি পায়ে হাঁটতে বলি পঁচিশ বছর বয়সে আমার নবী খাদুল কবরার বিয়ে করেছেন বলুন তো চল্লিশ বছরে হুজুর ওহি পাইলেন যদি তাই সত্য হয় তাহলে চল্লিশ বছর ওহি পাওয়ার পরে কি খাদিজার সাথে বিয়ে আবার নতুনকে দৌড়াই ছিল না নি আপনারা আমি হাসা তু বলছি না কিন্তু পঁচিশ বছর বয়সে তো আপনাদের বুঝে দিতে চাচ্ছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি বুঝে দিতে চাইছি এইটুকু যে আমরা যেন নবীর দুশ্মন না হই নবীর দুশ্মনই করেন না তারপরে যা করেন করেন দেখবেন ইনশাল্লাহ আপনি বেঁচে যাবেন আসেন আমি আপনাকে বলি নামাজ কালাম পড়বেন আল্লাহর মধ্যে এই যেখানে আছে দেখেন এই কেতাবটার নাম নবী সংকলন শাইকুল হাজি আইজুলফ সাহেব এবং মৌলাজ রহমতুল্লাহ রায় এই দুইজন দুইজন ব্যক্তি আজকের যে ভাইরা ইয়া নবী বলা যাবে না বলে ফটোয়া দিচ্ছেন আজকের যে ভাইরা নবীকে মিলাপ তিয়া করা যাবে ফটোয়া দিচ্ছেন আজকের যে ভাইয়েরা আমার নবীকে নূর স্বীকার করতেছেন না ফটোয়া দিচ্ছেন আমি তাদের ক্ষেত্রে বলবো আপনাদেরই মাথার তাজ আপনাদের মাথার তাজ কিতাব লিখেছেন এই কিতাবের আত্মিস পৃষ্ঠায় লিখে রেখেছেন নিখিল ধরনের সর্বশ্রেষ্ঠ রহমাতুল আলমিন তার মহব্বতে সকলে সমস্বরে আদবের সাথে পড়ো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা এখানে আমার নবী পা আদম আলা মাটি পানির মধ্যে যখন ছিল তখন আমি নবী এই হাদিসে বলা হয়েছে আপনাদের কেতাব আমার কেতাব নয় যারা আজকে এগুলি দুঃশ্মনী করতেছেন তাদের মাথার তাজদের কেতাব খুলেছি আমি বায় হাঁটতে বলছি এই আদিস আসছে হাদিস যারা বলছেন হুজুর কোরআনের বলছেন হাদিস বলেন আমি তাদের বলবো এই কেতাবটাই যে হাদিসটা আমি এক কথায় বলে দিব আপনাদের কষ্ট দিব না দেখে এসেছি নবীকে ঘেরাওকারী বাহান্ন চিন্তা করতেছে চারদিকে ফুল কুদ থেকে আসলো মনে আছে আপনাদের আমি আসতেছি আর কেমনে খাদেম হবে দেখেন আমি বুঝাই দিচ্ছি এই হাদিসটির নাম হাদিসে যাবে এসেছে মুসান্ন আব্দুল সই হাদিসের খেতাব এবং সেই হাদিসটা এখানে তুলেছেন দেখেন ভাই লেখা আছে নূরে বাংলা দেখছেন নূরে এই আখি হাদিসের হাদিস এখানে আশ্রাব আলী সাহেব তিনি তুলেছেন নসর্তিবর মধ্যে তারপরে আব্দুল হক মহাদিস তিনি সকলের উস্তাহ তিনি তার কিতাব আকিয়ারের ভিতরে তারপরে ওই হাদিস্টায় তুলেছে এই কিতাবের মধ্যে এই হাদিস তুলেছেন সকল বলুন সুহান আল্লাহ আমি আপনাদেরকে নূর সম্পর্কে একটা সাধারণ ব্যাখ্যা দিয়ে শেষ করবো রাজি আছেন শুনতে আমি আসতেছি নবী উপস্থিত না থাকলে কেন সালাম দেওয়া যাবে না এটা আমি আসতেছি একবারে চারটা লাইন আমি ঘাট গাঁধে নিচ্ছি সব করে ফিনিশিং দেবো আল্লাহ এখন এখানে নুরের হাদিস দেখেন আন জাবের ইবনে আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা হুকাল কুত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন বি আবি আনতা ওয়া উম্মি আকবিনি আন আফাল শাই ইন খলকাহুল্লাহ তাবারক ওয়া তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবের ইন আল্লাহ তাআলা কুত খলক ক্বাবলা আল আশিয়া নূরান বিইতিকাবিন নুরি আজালা আল দালিকা নূরু বিকুতরা ইয়া দুরু বিল কুদরাতি প্রায় পঞ্চাশের কিতাব কিন্তু হচ্ছে নাকি আপনি কি বলছেন দেখেন থেকে বন্ধিলাম কি করতো হাইরে মা বাবা কোরবানি করে দিলে করে ফেললো মা এবং বাবা কোরবানি হয়ে যাক খেয়াল করল কোরবানি হয়ে যাক আমার আমাকে খবর হাবিব বললেন হে যাবের নিশ্চয়ই আল্লাহ রবীন্দন কত খলাক অবশ্যই সৃষ্টি করেছেন কবলাল আসিয়া সকল সৃষ্টির পূর্বে আছে। বুঝতেছেন না বুঝছেন না আমার পুনর সৃষ্টি করেছেন সকল সৃষ্টির পূর্বে নুরা নবিকা তোমার নবীর নুর মার নূরানি নুরিহী আল্লাহর সৃষ্টি করা হয়েছে ওলা কলাম সৃষ্টি হয় নাই ওলা জান্নাত ওলা নারুন আগুন জাহান্ন হয় নাই ওলা আমার এখন তৈরি হয় নাই ওলা আসমানি জগৎ তৈরি হয় না ওরা আর মাতি পানি কোনো কিছু সৃষ্টি হয় নাই ওরা নূর দিয়ে সৃষ্টি করেছে অসুবিধা হয় আপনি ও মুসলমান বা পরিষ্কার কথা ইংরেজিতে দেখে আসমান জমিন সৃষ্টি হলো না আমার নবী কেমন করে মাটির সৃষ্টি হলো বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের ওয়াজ খারাপ লাগতেছে না চেষ্টা করন মুসলমান গিরা মারে থাকবেন না কোন ধর্নি আপনি জন্ম নেননি ঠিক না ভাই ঠিক প্রত্যেক মুসলমান পৃথিবীতে যে আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছে জন্মগ্রহণ করেছে আল্লাহ ইসলামের ওপরে দল নিয়ে কেউ জন্ম নেয়নি দল নিয়ে কেউ কবরে ও বলেন যাবেন কবরে আপনার দল বাঁচাবে আপনার মাসালে ওই অলিরা আল্লাহর কাছে সুপারিশ করবে যে অরিদের কালেকশন নবিজির সাথে মহব্বতের কানেকশন তারা আপনাদের সুপারিশ করবে আল্লাহ এই লোকটা নবীকে আপনার বান্দাগুলোকে আমার মুরিদ গুলোকে আমার সাথে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না আমার মালিক বলবেন যা তোর সাথে তখন থেকেছে আমি আল্লাহ যখন বলেছি কিন্তু আল্লাহ ওলাদের সাথে হয়ে যাও এ কথা যখন পালাচ্ছে না সব সিটা যখন পালায় তখন মা পুলের আবার কি করে জানে ওগুলি ধরে ধরে নিয়ে যায় আরামে আর কিছু প্রকার সিটা থাকে যে দলের সাথে কানা হয়নি এমন কিছু সিটা আল্লাহদের মাঝখান মাঝখানে বোঝতে হয় আল্লাহ আমি তো আমার মধ্যে তো ত্রুটি ভিত্তিতে থাক না দুই দিকে তো আল্লাহ একটু থাকি দেখেন ধানের মাঝখানে যদি থাকে যেমন বিক্রি হয় আমার মালিক বলে তোর মধ্যে ভুল ছিল তুই ছিল তুই আমার অনিদের সাথে হয়েছিল আমি আল্লাহ তোদেরকে বিক্রি করবোরাসলমান চিঠা ধান হলেও তার দাম যদি সে আল্লাহ সাথে লেগে থাকতে পারে ঠিক না আমার নবী বললেন ওই সময় জান্নাতাম কিছুই তৈরি হয়নি তাহলে বলুন তো ভাই এখন আবার পেলার সুতে কিছু ভাই বলতেছে নবী মাটির বটে কিন্তু জান্নাতের অতি ভূত পবিত্র অতি সুন্দর মাটির তৈরি তো আমি বললাম ভাই আমার আল্লাহর হারিফ তো বললেন আমি যখন সৃষ্টি হয় তখন জান্নাত তৈরি হয়নি জান্নাতের সবকিছু নূর বলে মানুষ খাবে খাদ্য খাবে পেট খাবে পুরা দস্তর খান পর্যন্ত খেয়ে ফেলবে কিন্তু পেশাবটা এখানে হবে না সমানা পড়বেন না ধরে গেলমান করবে গোসুল ফরস হবে না সুহান্লা পড়বেন না জুনে যেহেতু নূর কোনদিন অপবিত্র হয় না পবিত্র আর পবিত্র সুভান আল্লাহ বলুন জান্নাতের সব উপাদ তৈরি আপনি বলে জান্নাতের মাটিতে নদী তৈরি মানে নূর শিকার করা হয়ে গেছে মানুষকে বোঝাচ্ছেন যে ভাই মাটির মানুষ মাটির মানুষ আমি পায়ে হাত আমি অল্প কথা বলবো বেশি রাত করবো কথা বলবেন এখানে কিছু আছে এখন আমি যা বলছিলাম মাটি আর নূর নিয়ে ভেজাল তাই না ভাই এটা একটু ভালো লাগবে আরেকটা হলো নবীকে কেমন আমরা বসে থেকে তখন সালাম দিলাম আসসালাম নবিন আমাদের মধ্যে দিলাম তাই না নামাজের বাইরে আবার তাকে দাঁড়িয়ে দিব কেন এটা একটা প্রশ্ন আছে দাঁড়িয়ে থাকে আর সালাম না দেওয়া যায় তাহলে নামাজের ভিতরে আপনারা বলেন তো দাঁড়ে থাকে নামাজ পড়েন না বসে নামাজ পড়েন আরে কথা কন না কেন সুরা ফাঁতি না বসে অন্য সুরা দাঁড়ে না বসে ভিতরে দাঁড়ে থাকে পড়লেই যদি বাইরেও দাঁড়িয়ে থাকে পড়তে হয় তাহলে আপনি বসে থাকে কোরআন পড়েন কেন ঝুঁকে ঝুঁকে দাঁড়িয়ে থাকে পরেন নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকে কোরআন পড়া ফরস মধ্যে বসে দিয়েছে আর নামাজের বাইরে যখনই আপনি সালাম দেবেন নবীজি তখন সালামের আদম দাঁড়িয়ে সালাম দেওয়া দলিল তির মিজি হাদিস যার কারণে আজকেও আমার নবীর করৌদা পাকে গেলে সেখানে দাঁড়িয়ে সালাম দিতে হয় জান্নাতুল বাকি গুরুস্থান জান্নাতুল মোয়াল্লা গুরুস্থান সারা পৃথিবীর যে কোনো গুরুস্থানে যান দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহ বলেন কাটার হুকুম এটা রাখার হুকুম ঠিক না ব্যা ঠিক জোড়া কর না কেন মুসলমান এক জায়গার জিনিস নিয়ে আসে আরেক জায়গা সেট করবেন না যতদিন যাবে তত ভেতনা বাড়বে ভেদাল বাড়বে কিন্তু আমরা ভেদালের মধ্যে পড়তে চাই না ঠিক না বলেন না কেন ভেদার মধ্যে পড়তে চাই দুনিয়াতে কেন যুক্তি তর্ক দিবেন যুক্তি তো ছয়দান দিয়েছিল যুক্তি কোনো কথা নেই আমি কোরআনের দলিল দিচ্ছি আই বললাম ভাই কবে আপনি মাটি হলেন আপনি কোরআন আয়াত অস্বীকার করছেন কেন আদমের বাপ মা ছিল না সে মাটির সৃষ্টি কিন্তু আপনার তো বাপও আছে মাও আছে মা বাবার পক্ষ থেকে টানস্প মাটি হয় না পানি হয় কেন আমি ভোর বলছি আছে না কোন ছয় এবং সাত নম্বর আয়াত আমার আল্লাহ বললেন তোমাদের চিন্তা করা দরকার তোমাদের মায়ের পাদর থেকে বের হওয়া থেকে বের বাবার এক ফোটা প্রাণী দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমার নবীকে মাটি বানাতে গিয়ে মুন্সী সাহেব একদিকে বাপ মা অস্বীকার করলো আরেকদিকে কোরআনের আয়াত অস্বীকার করলো নিজেকে বলে নদী কোটি বলে আল্লাহর কসম করে বলি মুসলমান আল্লাহর কোরআনের কথা বলবেন না কোরআন বলছে আপনি কিসের তৈরি তোর মানে কিসের তৈরি মাউন মানে কি আরো কিরার হবেন কোরআন শরীফের সুরাতুল আলিপুল সাজদা করেন বত্রিশ নম্বর সুরা একুশ নম্বর আট আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ বলে আমি আল্লাহ সব জিনিসকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর করে ও বাদা বাদা তিনি শুরু করেছেন আরম্ভ করেছেন সূচনা করেছেন এরপরে আল্লাহ নাসলাহু। এরপরে ওই আদুমের বংশকে আমি তৈরি করেছি মিং সুলা লিম মাহিন মাটির নির্যাস পানি থেকে मानी नबीर मत हो गेहारा लोक जा মা বলবে বাপের মতো বললেই বুঝবি তোর বাপ নয় বাপের মতো তার মানে অন্যের বাপ কথা পারে না ঠিক না বা ঠিক বাপের মতো বললে কি মনে হবে অন্যের বাপ আর যদি বলো তারা ঠিক আলু আমার উপর ওহিনাজ আমার উপর কি হয় হয় আপনাদের উপর ওহিনাজ নাকি মতো কেমনি আমার। ঈদে মিলাদুল নবী পালন করা যাবে কি যাবে না সব বিষয়ে দলিল কবর দেওয়া যাবে কিন্তু সময়ও তো হবে না ভাই যান রেখে এসেছি বা আমার নবিকে ঘেরাও করেছে মনে আপনাদের দেখতে পায়। আমার নবী নয় বাংলার জমিনে যে ছুটি আছে বারৈরবি সিরাত উন্নবী না ছুটি কি ঈদে তো লাগে দেন সিরাত বাংলার নয় পৃথিবীর অসংখ্য দেশে অথচ আপনারা লিখলেন ডক্টর আসতা নতুন ঈদ চালু করছে তিন নম্বর ঈদ আবার পাইল কই ঈদ তো মাত্র দুইটা পায়ে হাততে বলি মুসলমান ঈদ যদি দুইটা বলেন হাদিস অস্বীকার করার কারণে পাকা মুসলমান হবেন হাদিস অস্বীকার করলে পাকা মুসলমান এক কথায় আমি ঈদে মিলাদ দলিল দিয়ে যায় মিসকাত শরীফ আমি এক কথায় খুলে ফেলি কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই যে মিসকাশরীফ আরবি বলিয়াম আপনাদের ক্ষেত মতারস করেছি একশো বিশ বিশায় খুলে করলাম আমি একটু দয়া করে শুনে যান আরেমরা পালাবেন না একটু শুনে যান যারা বলেন তুইটাই দাসে বাকি আর কোন ঈদ নাই এটা আপনার তলের সাথে বেমান হয়ে যাচ্ছেন আপনার পায়ে হাত নেই আরবি বলিয়াম একশো নম্বর পৃষ্ঠা আল্লাহ হাবিবের হাদিস ভালো করে শোনেন আল ফাজ আবিল বা ভালো করে বুঝতেছেন নাকি আপনারা তিনি বলেন কয়লা নবী সালাম বলেন সকল দিনের শ্রেষ্ঠ জুড়ে সকল দিনের গুরুত্ব হচ্ছে আমি আবার নবী বলতেছেন বোঝার চেষ্টা করেন নবীজি বলতেছেন ঈদের ঘোষাতে আমি দিলাম ঈদ উল আজহা ঈদুল ফেতর ঈদের দিন কিন্তু ঈদুল আজহা ঈদুল ফেতর চাইতে বড় ঈদের দিন জুমার দিন আপনারা দিন আর শ্রেষ্ঠ ঈদের দিন কোন দিন এরাজে করছে দুই দিন ঈদ জুনা বছরে কয়েকদিন আসে বান্নঈদ অস্বীকার করে সই আদিবস্বীকার করে পাকা পাকা মুসলমান এরে বলে নাই ভাই কত পাকা মুসলমান তো এবার আসেন হজুর বলতেছেন কি জন্য শ্রেষ্ঠ ফিহি ওই খিলাল পাঁচটি বিষয় রয়েছে তার মধ্যে প্রথম বিষয় ফিহি আদাম কেন ওই দিন আদম আলাই সালাম সৃষ্টি হয়েছেন বুঝতে পারতেছেন মানে নিক্ষিপ্ত হয়েছেন জন্মাত থেকে জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন আহমাতাম আল্লাহ রব আলিন ওই দিন আদমকে ইন্তকাল করিয়েছেন আদম দুনিয়াতে আসার দিন আদম দুনিয়া থেকে যাওয়ার দিন আদমের জন্মের দিন আদমের সৃষ্টির দিন আদমের মৃত্যুর দিন এই জন্য জুমার দিন बड़ ईदे दी बचते कि कष्ट है <laughs> मुसलमान सोनार भाई बोझार चेस्ट करवा একটু বোঝার চেষ্টা করবেন কেন আমি আপনাদের বলতে চাই এবং এখন আমি এই কেতাবটা খুলব এই কেতাবটা আপনাদের আপাদের কেতাব আপনাদের মাথার তাস্তের কেতাব এখানে বলা হচ্ছে আমার আদম যদি আমার আখেরে নবী দূর সৃষ্টি না হতো আমি আল্লাপার আদম কেউ সৃষ্টি করতাম না আপনি ওসিলা দিলেন চলে আসলো ওসিলার হাদিস বলবো না বলবো এরা তো কই ওসিলা মারা যাবে না ওসিলা মারা বেদা ছেড়ে মক্কা শরীফে গেছি বিশাল বড় বাইশ তালা টুপি দিয়ে হুজুর করছে আল্লাহ বলেছেন আল্লাহ থেকে আল্লাহ যদি সব দেয় কোরআন শরীফ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জন্ম দেই না কাউকে আমি আল্লাহ জন্ম নেই না কারো কাছ থেকে তাহলে আপনাকে জন্ম দিল কে আমি বললাম ভাই সন্তান তো আল্লাহ দেন কিন্তু জন্ম দেয় বাপ কথা বলে না কেন আমার আল্লাহ আমি সন্তান দেই মা বাবার ও শিলাই আমি কোরআন নাজিল করি আমার আখির নবী রহমাতের ওসিলায় শিলাই কোরআন করি আমি নামাজ দান করি আমার নামাজ আমার আল্লাহ বলেন আমি রোজা দিয়েছি অজ দেশি জাকাত দিয়েছি পবিত্র সৈয়দ ইসলাম দিয়েছি আমার আখি নবীর ওসিলায় আমি রহমত নাজিল করি আমার ওলি উলিয়াদের ওসিলা আমি আল্লাহ রব আল দেই না আমি বৃষ্টি দেয় আসমানের মাধ্যমে বৃষ্টি দেয় আমি মানুষকে খাওয়াই হালার লুজি কামাই কারা ফরজ করে দিয়া হয় চাকরি করতে হয় নয় ব্যবসা করতে হয় নয় কেত খামারে চাকর কা করতে হয় নয় চুরি করতে হয় কি কথা করছেন দেখেন না খাবার এমনি বাড়িতে আসে খাবার এমনি আছে আল্লাহ বলেন আমি খাবার দেয় কিন্তু চাকরি করি। ব্যবসা বাণিজ্য ওসিলা আমার অলিয়া উলিয়াদের কেও শিলা তালাস করার পঁয়ত্রিশ নম্বর আয়ারলা পর না ভাই পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পরা মোদিনা সৃষ্টি না হলে আসমান জমিন জান্ন এমনকি আদম ও সৃষ্টি আদম ও সৃষ্টি হতেন না সুভাড়া পড়বেন না ধরে আর কি আছে তোমার সাথে এক চুলকানি বন্ধ করবো এখনই বাস হবে হক আমি জুতার মালা পরাবো ইনশাল্লাহ আমরা তোমাদের চুলকানি উঠছে না চুলকানি উঠছে ঘাস খাটে আসছি না এখানে আসুন ভালোটা থাক আশোক আমরা বিষয় তারা দিবে কি আমি তো দিব এখনই বাস চলে আসেন কে আসেন এখনই মাথা থেকে শোন নবী আদম আলের সরাম সৃষ্টি না হলে আমার নবীর আখির সৃষ্টি না হলে আদম ও সৃষ্টি তার সেই সালাম আসার দিন যদি কেমন শ্রেষ্ঠ ভালো করে শুনুন আমার নবীপাল বলেন চেষ্টা করুন ঈশ্বরের আমি পড়তেছি কেউ সে সমস্যা কি আরে আপনারা সবাই বসেন ওই ভাই আসলেও ডাকতেন দিয়ে এখনই বাস হবে এই মুহূর্তে বাস হবে কোনো কোনো কাতু নাই কোন কেকু না এই মুহূর্তে আমি রেডি বাস করার জন্য ইনশাল বলেন শেষটা তিনি উপস্থিত আগে বলেন এই মুহূর্তে আমার ভালো চেষ্টা করুন মানুষ যখন শয়তান হয় তখন কোরআনের মাহ ফিলে করে ঠিক না ব্যাটিং করে কোরআনের মাহফিল চলতেছে তোমাদের চুলকানি কেন তোমার না পালা যা ঘুম কি কয় তুমি কে তুমি